TV Bangla মানবতার সমাধান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 صلى الله عليه وسلم কে লক্ষ্য করে ওয়াকুল লি আজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসা আল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্ন মিন জালাবিহিন্ন ዛlika আদনা আই ইউরাফনা ফালা ইউযাইনা ওয় কানাল্লাহু গাফুরার রহিম আল্লাহ তাআলা বলেন নবীকে লক্ষ্য করে যে তুমি তোমার বিবিদেরকে তোমার মেয়েদেরকে এবং মুমিন মুমিনা মহিলাদেরকে বলো কারণ এতে তাদেরকে চিনতে পারা যাবে না অতএব তাদেরকে চিনতে পারবে না আর তাদের মুখমন্ডলের দিকে কারো নজর পড়বে না অতএব এই ক্ষেত্রে তাদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না আজকে আপনি লক্ষ্য করে দেখুন বর্তমান বিশ্বে যারা পর্দার সাথে চলাফেরা করে যে মহিলারা পর্দার সাথে বোরখা পরে চাদর জড়িয়ে চলাফেরা করে তাদের দেয় না বরং যখন কোনো পর্দা নারীকে দেখে বোরখা পড়া নারীকে দেখে তাদের প্রতি তাদের সম্মানই জাগে কিন্তু যখন বে ঘুরে বেড়ায় মাথায় কাপড় নেই মুখটা খোলা তখন ছেলেরা বুঝতে পারে বা জানতে পারে যে এই মহিলা ভালো নয় তার প্রতি তাদের কোনো সম্মান বা তার প্রতি তাদের কোনো এহতেরাম থাকে না তো ভাইর আমার কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন মহিলাদের সম্মান এবং তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য তাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য তাদেরকে এই পর্দার বিধান দিয়েছেন তারা যেন ঘরের মধ্যে থাকে এবং বাইরে মুখ খোলা অবস্থায় যেন তারা বেরিয়ে না আসে কারণ তাদেরকে দেখে যে কোনো ছেলে ফুতনাই পরে যেতে পারে তাই তো আল্লাহ তাল্লাহ বিশ্ব নেবী মোহাম্মদুর সাল্লা সাল্লামকে বললেন যে তিনি যেন তার স্ত্রীদেরকে তার মেয়েদেরকে এবং মোমেন নারীদেরকে বলে দায় তারা যেন পর্দা করে চলে কারণ পর্দার মধ্যে রয়েছে মেয়েদের সম্মান মর্যাদা এবং তাদের হিফাজত। তো আমার আমি বলতে চাইছিলাম আল্লাহ তালা এই পর্দার বিধান দিয়েছেন শুধুমাত্র এই জন্যই যাতে করে আমরা আমাদের দৃষ্টিকে সংযত রাখতে পারি কোনো নারীর খোলা মুখের দিকে তাকিয়ে আমরা যেন ফিত এবং কোনো অন্যায় কাজে জড়িয়ে না পড়ি আর যদি আমরা আল্লাহ রবুল্লা আলমিনের এই নির্দেশকে পালন করি যে নির্দেশে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কাছে বিশেষ সম্মান লাভ করব। কারণ আল্লাহ কোরআনের আয়তের মধ্যে আমাদেরকে জানিয়েছেন মোমেনরা যখন আল্লাহ রবীন্দিনের প্রতি ইমান আনেন এবং আল্লাহ রে যখন তারা পালন করে তখন আল্লাহ দান করেন তাই তো বলা হয়েছে কোরআনের মধ্যে তারাই মোদিনায় থাকবে অথচ তারা জানে না যে সম্মান হচ্ছে আল্লাহর জন্য সম্মান হচ্ছে নবীর জন্য আর সম্মান হচ্ছে মোমেনদের জন্য এক ঘটনা ছিল যা কোন এক যুদ্ধে রাস্তার মধ্যে পানিকে কেন্দ্র করে ঝগড়া হয়ে গেছিল আনসার আর মহাজির সাহাবিদের মধ্যে তখন এই সুযোগ গ্রহণ করে মোনাফিকরা বলেছিল এই যারা মক্কা থেকে আসছে। মদিনায় আশ্রয় গ্রহণ করেছেন আজকে ওরা আমাদের উপরে চাপে আজকে ওরা আমাদের সাথে লড়াই ঝগড়া করতে আসে অথবা এরকম লোকদেরকে মোদিনা থেকে বহিষ্কার করে দিতে হবে এ কথা বলেছিল কারা মোনাফিকরা এই মোনাফিকদের বলা কথা আল্লাহ রবীন্দ্র কিছুই নাই বরং আল্লাহ রব আলমিন সম্মান দান করবেন মুমিন সম্মান দান করবেন নবীদেরকে তো যে মুমিন যে আল্লাহ এবং রসুলের নির্দেশকে পালন করবে সে অবশ্যই অবশ্যই কালকে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সম্মান লাভ করবে তো ভাইরা আমার কথা হচ্ছে আল্লাহর নির্দেশ যে আমরা চোখকে সংযত রাখবো এবং চোখকে হারাম জিনিস দেখা থেকে বিরত রাখবো তাহলে ইনশা আল্লাহ তালা কালকে কেয়ামতের মাঠে অশেষ সম্মান লাভে আমরা ধন্য হতে পারব আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশকে যদি আমরা পালন করি তাহলে যে আমরা সম্মান লাভ করব আল্লাহ রব্বুল আলমিনের কথা মতো তার নির্দেশ মতো যদি আমরা এই চোখকে ব্যবহার করি তাহলে যে আমরা সম্মানিত হবো সে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন না হারিয়ে না, তোমরাই থাকবে সবার উপরে ইন কন্তুমেন তবে শর্ত হচ্ছে যে তোমাদেরকে ইমান ধন বজায় রাখতে হবে তোমাদেরকে মুমেন থাকতে হবে আর ভাইরা আমার একজন মোমেন মুমেন কখন থাকবে একজন মোমিন নিজেকে মোমিন বলে তখনই দাবি করতে পারবে যখন সে আল্লাহর নির্দেশকে পালন করবে যখন সে আল্লাহর নিষেধাবলির এবং আল্লাহর আদেশাবলির মানে মতো নিজেকে প্রচারিত করবে নিষেধ থেকে বিরত থাকবে আর আদেশ যখন সে পালন করবে তখনই তো একজন মোমেন নিজেকে মোমেন বলে দাবি করতে পারবে আর যদি এরকম না করা হয় তাহলে হয়তো আমাদের দাবি করাই হবে কিন্তু আসলেই কিন্তু মোমেন হতে পারবো না আর যদি আসলে মোমেন হয়ে যায় তাহলে আল্লাহ অবশ্যই আমাদের জন্য সম্মান এবং মর্যাদা রেখেছেন কারণ আল্লাহ মুনাফে কিনা আলমন ইজত আল্লাহর জন্য ইজ্জত আল্লাহর নবীর জন্য আর ইজত হচ্ছে সেই মোমিনদের জন্য যে মোমেনরা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মতো তার পথে নিজেকে প্রচারিত করে যে আমরা আমাদের দৃষ্টিকে সংযত রাখব। এখন এই দৃষ্টিকে যদি আমরা সংযত রাখতে পারি এবং এটাকে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশিত পথে প্রচারিত করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে মহান পুরস্কার লাভ করব। আর যে বড় পুরস্কার তা হচ্ছে আল্লাহর এবং আল্লাহ আসছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ও বলেছেন আল্লাহ বলেন ولا خطر على قلب بشر فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين جزاء بما كانوا يعملون هل নবী বলেন আল্লাহ তাআলা বলেন আমি প্রস্তুত করে রেখেছি আমার নেককার দ্বীনদার পরহেজগার বান্দাদের জন্য এমন জিনিস ما لا عين رات جا কোন চোখ কোনদিন দেখেনি আমরা দুনিয়াতে অনেক সৌন্দর্যময় জিনিস দেখেছি কত সুন্দর সুন্দর জিনিস আমরা দুনিয়াতে দেখছি হয়তো কোনো সুন্দর দেখে আমি আর আপনি মনে মনে করব যে হয় হবে জান্নাতের হয় দেখতে লাগবে। জান্নাতের দৃশ্যের যেন এইরকম হবে এরকম অনেক সময় হয়তো আমরা মনে মনে করব। আল্লাহ নবী বলছেন না মালা আইন রাত জান্ন এত সুন্দর জান্নাত এত সুন্দর যে সৌন্দর্য ওই রকম সৌন্দর্য জিনিস কোনো আখ কনোদিন দেখেনি কিন্তু তুলনা করা যাবে না বরং জান্নাত এমন এক সৌন্দর্যময় জিনিস এমন এক মূল্যবান জিনিস যা কোন কান কোনো দিন শোনেনি ওয়ালা খাতারা আলা কালবে আর জান্নাতের সঠিক ধারণা কোন মানুষের অন্তরে উদয় হয় হয়নি আমরা পরিকল্পনা করতে পারি মনে হয় এরকম হবে মনে হয় ওরকম হবে জান্নাতের গাছগুলা মনে হয় এরকম হবে জান্নাতের নারী গুলা মনে হয় এরকম হবে জান্নাতের খাওয়া দাওয়ার মনে হয় এরকম ব্যবস্থা থাকবে খেতে মনে হয় এরকম লাগবে এরকম সুস্বাদু হবে যতই ভাবি না কেন যতই পরিকল্পনা করি না কেন আমাদের পরিকল্পনায় কিন্তু সঠিক ধারণা আসবে না আল্লাহ তাই বলেন ফালা তালমন আফসুম মা উফিয়াল আয়ুন জাজা বিমা কানুয়ামাল এটা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে কোন প্রাণী জানে না যে আল্লাহ তালা তার চক্ষু শীতলকারী কি কি জিনিস তার জন্য লুকিয়ে রেখেছেন কেউ জানে না যে তার চক্ষু শীতলকারী কি কি জিনিস আল্লাহ তালা তার জন্য লুকিয়ে রেখেছেন এটা হবে তার প্রতিদান তার কৃতকর্মের কারণে আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই নিয়ামত দান করবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাস মান খাফ আদালজাল আলাহাল যারা গভীর রাতকে ভয় করে তারা সন্ধে রাত্রি সফর করে আর যারা সন্ধ্যে সফর করে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় শোনো আল্লাহর সামগ্রী খুবই আকরা আল্লাহ সামগ্রীর সেই সমস্ত জিনিস যে জিনিস দেখা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য হারাম করেছেন তৃপ্তি স্বাদ গ্রহণ করা যাবে না হারাম জিনিস দেখে যদি নিজেকে বা নিজের চোখ ও দৃষ্টিকে যদি হারাম জিনিস দেখে পারি তাহলে এগুলো আমাদের একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি لَائِنَكُمْ كِتَابَ مُبَصَّلَ وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ نَزَلَ مِن رَّبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ الْقُرْآنُ مُنَزَّلٌ महानवीर सीरखेर बिुदे तहिर मानवतार कल्याण কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি প্রবেশ করো এবং পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন पुनर अपना स्वागत जाना सब समय निजे दृष्टि के अन्या हराम क्या देखा वीरत रखते नबी मुहम्मद रसल सल्लाह आलिम तला আমি প্রস্তুত করে রেখেছি অনেক সৌন্দর্যময় জিনিস দেখেছি কত সুন্দর সুন্দর জিনিস আমরা দুনিয়াতে দেখছি হয়তো কোনো সুন্দর জিনিসকে দেখে আমি আর আপনি মনে মনে করবো যে মনে হয় জান্নারটা এরকম হবে জান্নাতে দৃশ্য মনে হয় এরকমই দেখতে লাগবে জান্নাতের পরিবেশটা যেন এইরকম হবে এরকম অনেক সময় হয়তো আমরা মনে মনে করব। আল্লাহ নবী বলছেন না মালা রাত। এত সুন্দর যে সৌন্দর্য ওই রকম সৌন্দর্য জিনিস কোনো আখ কোনদিন দেখেনি ওলা উদুন আর না কোনো কান তা সম্পর্কে শুনেছে আমি যতই ভালো ভালো জিনিসের কথা শুনি থাকি না কেন যতই সৌন্দর্য থেকে সৌন্দর্যময় জিনিসের কথা শুনে থাকি না কেন জান্নাতের সাথে কিন্তু করা যাবে না। এমন এক জান্ন জিনিস এমন এক জিনিস, যা কোনো কান কোনদিন শোনেনি ওয়ালা খাতারা আলা কালবে বা আর জান্নাতের সঠিক ধারণা কোনো মানুষের অন্তরে উদয় হয় হয়নি আমরা পরিকল্পনা করতে পারি মনে হয় এরকম হবে মনে হয় এরকম হবে জান্নাতের গাছগুলা মনে হয় এরকম হবে কেন আমাদের সঠিক ধারণা আসবে না আল্লাহ তাই বলেন ফালা তালমন মা উকফি এটা জম বি আলমিন বলেছেন যে কোন নাচ জানে না কোন প্রাণী জানে না যে আল্লাহ তার চক্ষু শীতলকারী কি কি জিনিস তার জন্য লুকিয়ে রেখেছেন কেউ জানে না যে তার চক্ষু শীতলকারী কি কি জিনিস আল্লাহ তার জন্য লুকিয়ে রেখেছেন। হবে তার প্রতিদান তার কিতকর্মের কারণে আল্লাহ রবুল আলমিন তাকে এই নিয়ামত দান করবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান খাফ আদালজ ওমান আদালজ بالا گل منزل علا صلهت الله الغاليه علا صلهت الله الغاليه علا صلهت الله الجنه الله رسول যারা গভীর রাতকে ভয় করে তারা সন্ধে রাতেই সফর করে আর সন্ধে রাতেই সফর করে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় শুনো আল্লাহর সামগ্রী ফুবি আকরা আল্লাহর সামগ্রীর অনেক দাম আর আল্লাহর সামগ্রী হচ্ছে তার জান্নাত এই জান্নাত পেতে চাই আমরা এই জান্নাত লাভ করতে চাই আমরা তা এই জান্নাত লাভ করতে হলে কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে সেই সমস্ত জিনিস যে জিনিস দেখা আল্লাহ রব আল আমাদের জন্য হারাম করেছেন তৃপ্তি ও স্বাদ গ্রহণ করা যাবে না হারাম জিনিস দেখে যদি নিজেকে বা নিজের চোখ ও দৃষ্টিকে যদি হারাম জিনিস দেখে তৃপ্তি ও স্বাদ গ্রহণ করা থেকে বিরত রাখতে পারি তাহলে অবশ্যই অবশ্যই কালকে জান্নাতের জিনিস দেখে অতীব তৃপ্তি ও স্বাদ গ্রহণ করার সুযোগ লাভ করব। বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম আমাদেরকে বলেছেন যদি আমরা আমাদের হাতের হেফাজতের আমাদের চোখের হিফাজতের আমাদের জবানের হিফাজতের গ্যারান্টি দিতে পারি তাহলে তিনিই সাল্লাহ আলিহাল্লাম আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবেন বা আমাদের জন্য জান্নাতের জাবিন হবেন তাই তিনি বলছেন ঈদমানউলী মিন আনফুসিকুম আদমানু কুমুল জাননা তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ছয়টি জিনিস হেফাজত করার গ্রান্টি দাও তাহলে আমি তোমাদের জন্য হচ্ছে, যখন ওয়াদা করবে তখন তোমরা ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না বগন তা তোমরা পূরণ করবে ও ইদা ও তুমেন তুমুল আমানা যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে তখন তোমরা আমানতের হেফাজত করবে বা আমানতদারকে তার আমানত সঠিকভাবে পৌঁছে দেবেন কেউ যদি কোনো জিনিস তোমাদের কাছে রাখে হেফাজত করার জন্য অনেক সময় মানুষ তার বাড়িতে হয়তো এমন কিছু জিনিস আছে যা তার বাড়িতে সুরক্ষিত রাখা সম্ভব নয় তার বাড়িতে সেফটি নয় তার বাড়িতে জিনিসটা চুরি হয়ে যাবার ভয় আছে আপনার বাড়ি মাসাল্লাহ ভালো বাড়ি আপনার বাড়িতে জিনিসকে হেফাজত করার মতন সুন্দর ব্যবস্থা আছে এখন এই লোকটি হয়তো কোনো জিনিস আপনাকে দিয়ে গেল যে ভাই আমার এই জিনিসটা কিছুদিন পর্যন্ত আপনার বাড়িতে রেখে দিন আমি পরে নিয়ে নিব এটা হচ্ছে এর নাম হচ্ছে আমানত আপনি এই জিনিসটা আপনার বাড়িতে রেখে দিবেন তার হেফাজত করবেন যেন নষ্ট না হয়ে যায় যেন খারাপ না হয়ে যায় এবং তার আপনি ব্যবহারও করতে পারবেন না তারপরে যখন সে কিছুদিন পরে ওই আমানত আপনার কাছ থেকে নিতে আসবে তখন আপনি সঙ্গে সঙ্গে ওই আমানত ওইভাবেই তাকে ফেরত দিবেন যেভাবে কাজে ভালো কাজে তোমরা একে অপরের সাহায্য করো তবে অন্যায় ও পাপের কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না ওয়াহু ফরুক আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের লজ্জাস্থলের জুলুম করা থেকে কারো আত্মসাত করা থেকে চুরি থেকে ডাকাতি থেকে ছিনতাই থেকে মারামারি করা থেকে ইত্যাদি নানা রকমের অন্যায় থেকে তোমরা তোমাদের হাতেরও হিফাজত করো এই ছয়টা জিনিসের যদি তোমরা হিফাজত করতে পারো বা হেফাজত করার দায়িত্ব জান্নাতে যেতে পারবে তো এখান থেকে বুঝতে পারা গেল যে আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আমাদের জন্য জান্নাতের জাবিন হবেন যদি আমরা আমাদের হাতকে আমাদের চোখকে আমাদের পাকে। আমাদের চুক্তি এবং যে আমানত আমাদের কাছে রাখা হয় এগুলোর যদি আমরা হিফাজত করতে পারি তাহলে ইনশা আল্লাহ মতো আমরা এই হাদিস এসেছে নবী মোহাম্মদ রসুল সাল্ল আলি সাল্লাম বলেছেন যেমাত তিন শ্রেণীর মানুষের চোখ জাহান নামের আগুন দেখবে না কালকে ক্যামতের মাঠে তিন শ্রেণীর মানুষের চোখ জাহান নামের আগুন দেখবে না তার মধ্যে আইনুন হারাসাতিল এমন চোখ জাহান আগুন দেখবে না যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারির কাজ করেছে মানে জিহাদে যখন সাহাবিরা যেতেন তখন রসলে করিম সাল্লাহ আলহ সাল্লাম তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিতেন তাদের মধ্যে কাউকে দিতেন যে তোমার দায়িত্ব হচ্ছে সবসময় দেখাশোনা করবে জিনিসপত্র বা যে সমস্ত তার মধ্যে একটি চোখ হচ্ছে সেই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কানবে। আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করে জান্নাতের কামনায় ইত্যাদি সরল করে সে চোখ দিয়ে পানি বইয়েছে যার চোখ দিয়ে অস্ত্র এসছে এরকম চোখ জাহান নামের আগুন দেখবে না এরকম চোখ হো জাহান নামের আগুন দেখবে না তো ভাইরা আমার হাদিস থেকে পরিষ্কার করে বুঝতে পারলাম যদি এই চোখকে হারাম জিনিস থেকে অবনমিত রাখতে পারি যদি এই চোখকে हरान जिनके अवनत संयत रखते क्या क्यों जी करते चोखे हिफाजत करते कल के क्या चोखर कारण के जहान नामे होते चोखर कारण कल के क्या ক্ষতির সম্মুখীন আমাদের সামনে উপস্থিত হবে তো মোট কথা হচ্ছে মহান আল্লাহ রবুল্লা আলমিন এই চোখ এই চোখের দৃষ্টি যে হত চরম মারাত্মক জিনিস এর কারণে যেহেতু অনেক মানুষ বিপদে পড়তে পারে এবং ফিতলাই পতিত হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাদেরকে সতর্ক করে বললেন যে তোমরা এই চোখকে সবসময় নিম্নে রাখার চেষ্টা করবে এই চোখকে সবসময় অবনত রাখার চেষ্টা করবে সবসময় সংযত রাখার চেষ্টা করবে তাহলে তোমাদের তোমাদের জন্য জন্য থাকবে কালকে মাঠে পুরস্কার আমি প্রস্তুত করে রেখেছি এই চোখের দৃষ্টির জন্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যখন কারো বাড়িতে যাব। তখন হঠাৎ করে যেন কারো বাড়িতে ঢুকে না যাই কারণ যখন কারো বাড়িতে হঠাৎ করে ঢুকে যাব। তখন সেই বাড়িতে হয়তো মহিলারা থাকেন সেই মহিলাদের মুখ খোলা থাকতেও পারে কারণ সাধারণত মহিলারা বাড়িতে যখন থাকে তখন তারাও অসাধান থাকে তাই আমাদের প্রতি নির্দেশ আসছে যে আমরা যখন কারো বাড়িতে যাব। তখন যেন হঠাৎ করে কারো বাড়িতে প্রবেশ করে না যাই বরং আমরা কি করব। আমরা যখনই কারো বাড়িতে যাব। তখন আমরা সঙ্গের সঙ্গে আমরা অনুমতি চাইব। আমরা বাড়িওয়ালাদের কাছ থেকে অনুমতি চাইব। যদি অনুমতি পায়। তাহলে আমরা বাড়িতে যাবো আর যদি অনুমতি না পায়। তাহলে কিন্তু আমরা বাড়িতে প্রবেশ করবো না কেন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন আমাদের চোখে হারাম জিনিস দেখা থেকে হেফাজত করতে পারি ও সালা মোহাম্মদ ও আলা আলহি ওয়া সাহবিহি আজমা আসসালাম আলাইকুম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 पाउंड बारे इन एडमिन एट दिस डी मानवतार समाधान দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাহ আল্লাহ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত্তহিদ দেখুন কিতাব উত্তাহিদ কাল রাত এগারোটায় বা সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস বাংলায়